মা অনেক বছর আগে ভারতবর্ষের কোনো এক জায়গার ঘটনা এক যুবতী মাকে তার ছোট সন্তানকে নিয়ে একটা দূরে গ্রামে যেতে হতো তার জন্যে তাকে একটা জঙ্গল পেরোতে হতো মা খুব খুশি ছিল আর সন্তানও খুব খুশি ছিল পাখিদের কলকাকলি শুনে সে খুব হাসছিল আর ওর আশেপাশে উঠতে থাকা প্রজাপতি সাথে খেলা করার চেষ্টা করছিল আর যে ফুলগুলো ওর মা ওকে পৌঁছতে হলো লেকে জল ছিল ঝকঝকে নিয়ে সেটা এতটাই শীতল আর পরিষ্কার ছিল যে ওর মা ডুব দেবে ঠিক করলো সন্তানকে পাড়ের কাছে নরম ঘাসের ওপর শুয়ে রেখে গেল ও গেল একটা ছোট্ট সাঁতার দিয়ে ফিরে আসার জন্য মা যখন স্নান করছিল তখন একটা আওয়াজ শুনতে পেল তুমি কি কিছু মনে করবে যদি আমি তোমার ছেলের সাথে খেলা করি তুমি ফিরে মা দেখল, অন্য আরেকজন মহিলা তার সন্তানের দিকে আদুরে চোখে আছে। ও হাসল অবশ্যই তুমি খেলা করতে পারো কি মিষ্টি দেখতে আমি ওদের আওয়াজ পাচ্ছি না কেন আমার বাচ্চা দাঁড়াও তুমি কোথায় নিয়ে যাচ্ছ মা তাড়াতাড়ি জল থেকে বেরিয়ে এসে ওই মহিলার পেছনে ধাওয়া করলো আর তাকে ধরে যাও এখান থেকে তোমার সাহস হয় কি করে। আমার সন্তান বাচ্চা চোর অপহরণকারী আমার সন্তানকে ছেড়ে দাও কিছু আদিবাসী যারা জঙ্গলে থাকে তারা ওখান দিয়ে পেরিয়ে যাচ্ছিল ওরা ঝামেলা শুনে ওদিকে বলছে এই বাচ্চাটা আমার বাচ্চাকে আমার থেকে চুরি করতে চাইছে দয়া করে ওর কথা শুনবেন না মানুষজন অবাক হয়ে একে অপরের মুখের দিকে একজন এগিয়ে গেল এই সমস্যার শুধুমাত্র একটাই সমাধান রয়েছে তোমাদেরকে আমাদের প্রধানের কাছে যেতে হবে কেন আমি বলছি তো এই সন্তান আমার তাই আমরা তোমাদের কাউকে যেতে দিতে পারবো না যতক্ষণ নামী মাংস হচ্ছে এখন এসো আমাদের সাথে সবাই মিলে দুই মহিলাকে জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে এক অদ্ভুত গুহার সামনে নিয়ে এলো ওরা রক্ষীদের সাথে অদ্ভুত ভাষায় কথা বলল সবাই অন্ধকার গুহায় ঢুকলো ওরা কেউ কিছুই দেখতে পাচ্ছিল না যতক্ষণ না অন্ধকারের দাঁড়ালো ওদের সামনে হ্যাঁ কালি চিন বালা তোমাদের মধ্যে মা কে আমি আমি এখন এই জঙ্গলের রাজত্বে ক্ষমতা করবে বিচার বাচ্চা এখানে রয়েছে তোমাদের মধ্যে একজন বাচ্চার মাথা আর আরেকজন বাচ্চার পা ছোট্ট হাত দিয়ে তার আঙ্গুল চেপে ধরলো তার মায়ের চোখে জল এসে গেল এবং তার বাচ্চাকে ধরে ফেললো তৎক্ষণাৎ ওখানে একটা ড্রামের শব্দ শোনা গেল প্রতিযোগিতা শুরু হোক আমি প্রতিযোগিতার চাই না আমার বাচ্চা অনেক কষ্ট হচ্ছে আমি যেতে গেছি আমি যেতে গেছি এই বাচ্চাটা আমার আসল মা কে তার সন্তান করছো তুমি বলেছিলে যে জঙ্গলে ক্ষমতাই করবে বিচার আমি বাচ্চাটাকে আমার দিকে টানলাম হ্যাঁ আমি বলেছিলাম ক্ষমতাই করবে বিচার কিন্তু তার মানে ছিল মাতৃত্বের ক্ষমতা ও নিজের সন্তানকে ত্যাগ করতেও রাজি ছিল যাতে ওর কোন রকম যন্ত্রণা না হয় শুধু একজন আসল মাই এই এই ত্যাগ করতে পারে। নাও তোমার সন্তান মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাচ্চাকে ফিরিয়ে দিয়েছেন আমি জানি তুমি কে তাই আবার যদি আমি এই জঙ্গলে তোমাকে দেখেছি আর কোনদিন জঙ্গলে ফিরেছিল কিনা কিন্তু এটা নিশ্চিত যে ও যদি ফিরেও থাকে ও সত্যের আর ন্যায়ের বিরুদ্ধে কোনো দিন জিততে পারবে না মায়ের অকৃত্রিম ভালোবাসার কাছে